বাদক অনেক কাল আগে বিশাল এক রাজ্যে থাকত এক রাজা আর রানী তারা দুজন দুজনকে খুব ভালোবাসত তাদের দুর্গে সুখে শান্তিতে আরামে দিন কেটে যাচ্ছিল কিন্তু একদিন রাজা ক্লান্ত হয়ে পড়লো আর ছটফট করতে লাগলো সে যুদ্ধে গিয়ে নিজের শক্তি কতটা পরক করতে আলিনা প্রিয়তমা তোমার সেই দিনগুলোর কথা মনে আছে যখন আমি যুদ্ধ জয় করে ফিরতাম ও মনে আছে তখন তুমি খুবই সাহসী ছিলে। ছিলাম তার মানে তুমি এখন আর আমাকে সাহসী মনে করো না তাই না আমি তো সে কথা বলিনি প্রিয়তম আমি মনে করি এই জগতে সর্বশ্রেষ্ঠ বীর তুমি আমিও তাই মনে করি কিন্তু আমারও সেই মহান দিনের কথা মনে পরে কোনো দিন কোনো রাজ্য জয় করি আর যোদ্ধারা মাথা নিচু করেছে তোমার সামনে আমি সেরকম তো শুনিনি কখনো কিছু ও কিছু মনে করো না কথার কথা বলছিলাম আমি আবার তার সৈন্য সম্বন্ধ জড়ো করে প্রতিবেশী রাজ্যের সঙ্গে যুদ্ধ করার আদেশ দিল আমি শুনেছি এক নিষ্ঠুর রাজা সেখানে রাজত্ব করে আমরা ওই রাজ্যের প্রজাদেরকে তার হাত থেকে মুক্তি দেব রাজা ব্রায়ান আর তার সৈন্যদল সেই পদ্মাস রাজার বিরুদ্ধে বিরত্ব ও পরাক্রমের সাথে লড়াই করল কিন্তু শেষে রাজা ব্রায়ান হেরে গেল আর তাকে তার সৈন্য সামন্ত সমেত ওই নিষ্ঠুর রাজা অন্ধ কারাগারে বন্দি করে রাখলো। হতভাগ্য রাজা ব্রায়ান না খেয়ে অত্যাচার সহ্য করে চলল বহুদিন তাকে সেখানে আটকে রাখল আর কিছুদিনের ভেতরেই খুবই রুগ্ন আর দুর্বল হয়ে পড়ল एक दिन से एक घुमंत प्रहर कागज और कलम चूरी करी एलिना के एक चिठी लिखल प्रियोम আমি নিষ্ঠুর রাজার অন্ধ কারাগারে বন্দী হয়ে আছি নিয়ে এসো আর আমাকে একটা বন্ধ বের করলো সেটা তার পোশাকের ভেতরে লুকানো ছিল এখানে তার রাজ্যের মোহর লাগানো ছিল যে কেউ চিনতে পারবে বাজুবন্ধের সাথে চিঠিটা জড়িয়ে সে দেওয়ালের একটা ফাটল দিয়ে বাইরে ফেলে দিল আশা করি কেউ এটা দেখতে পাবে বিশ্রাম নিতে একটা লোকের পাশে বসলো সেই লোকটাও গাছের ছায় বসে জিরোচ্ছিল ও! এতে আমাদের রাজার মোহর লাগানো আছে এটা এখানে এলো কি করে লোকটা খুবই সোজা সরল সৎ মানুষ ছিল তাই ঠিক করলো সোজা প্রাসাদে গিয়ে এটা দিয়ে আসবে যখন সে প্রাসে পৌঁছলো সোজা রানীর কাছে চলে গেল মহারানী আমি গ্রামে গিয়েছিলাম সেখানে এটা খুঁজে পাই ভাবলাম হয়তো জরুরি কিছু তাই আপনার কাছে এটা নিয়ে এলাম অনেক ধন্যবাদ আপনাকে লোকটা তখন বিদায় জানিয়ে চলে গেল সে চলে যাবার পর রানী এলিনার সঙ্গে সঙ্গে পড়ল। যুদ্ধে হেরে ওহ না। আমার অন্য রাজ্যে করে রেখেছে। এখন আমি কি করি যদি আমি নিজে ওই নিষ্ঠুর রাজার কাছে যাই সে হয়তো আমাকে বন্দি করে রাখবে কিন্তু আমাদের এত ধন সম্পদ বিশ্বাস করে কাউকে দিতেও পারবো না তাই একটা বুদ্ধি বার ওই দুষ্ট রাজার কবল থেকে তার রাজাকে উদ্ধার করার সেই রাতে তার লম্বা ঘন চুল কেটে ফেললো। আর একটা কালো রঙের আলখাল্লা পরে নিল আমাকে দেখে বাচ্চা ছেলে মনে হচ্ছে আশা করি সহজেই ওই দুষ্ট রাজাকে বোকা বানাতে পারবো नेस भर के कारण अभिवादन ग्रहण कर আমি দূর দেশের এক মোহিত হয়ে যাব কি আবদার তোমার দয়া করে আমাকে একটা সুর বাজাতে দিন আমি জোর দিয়ে বলতে পারি এমন মধুর সুর আপনি আর কোনদিন শোনেননি रानी एलिना खूब खुशी जे राजा के बोका बनाते पे से राजी हो गलो बाशी बेर कर लो मिस्टिंगाते রাজা সেই সুর শুনে ভাবতে লাগল সত্যি এত মধুর সুরও কি হয় সে শীঘ্রই রানী এলিনার আঙুলের স্পর্শে বাঁশি থেকে বেরিয়ে আসা সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে গেল বেশ কিছুক্ষণ বাজানোর পর সে থামল অপূর্ব সত্যি অসাধারণ তোমার বাঁশি তুমি ঠিকই বলেছিলে আমি সারা জীবনেও এমন মধুর বাঁশির সুর কোনো দিন শুনিনি তুমি আমার প্রাসাদে থেকে আমাকে বোঝাছি কি বলতে চাও ভালো কথা পুরস্কার হিসেবে তুমি আর কি চাও বলো রানী এলিনা এই কথা শুনে হাসলো শেষ পর্যন্ত সুযোগ সে পেয়েছে আমি তোমাকে এর চেয়ে অনেক ভালো ভালো জিনিস দিতে পারি মানে শোনা মনে মুক্ত মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি যা আমি চাইলাম তার মূল্যই পৃথিবীর যে কোনো রত্নের চেয়ে অনেক বেশি রাজা আদেশ দিল বন্দীদের নিয়ে আসার জন্য তার সামনে তাদের সারি দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো সে তার স্বামীকে দেখে প্রায় কেঁদেই বললাম ওনাকে চাই ওই লোকটিকেই আমার সঙ্গী হিসেবে বেছে নিয়েছি খুব ভালো তুমি ওকে নিয়ে যেতে পারো রানী এলিনা আর রাজা ব্রায়ান বিদায় জানিয়ে সেই রাজ্য ছেড়ে চলে গেল তারা দিনের পর দিন রাতের পর রাত হেঁটে চলল কিন্তু রানী তার পরিচয় গোপন রাখল সে সব সময় নিচু স্বরে কথা বলতো আর রাজা ভাবতেই পারল না এই সেই নারী যাকে সে ভালোবাসে খুব ভালো লাগত আর শুনে সে ক্লান্ত হয়ে পড়েনি তুমি এত ভালো বাসি বাজাও আচ্ছা তুমি কি জানো যে আমি রাজ্যেরই রাজা তোমার উপকারের প্রতিদান দেব রানী তার স্বামীকে একটু খ্যাপাবে ভাবল আমি মজা করছিলাম যদি তুমি রাজা হও তাহলে নিজের পথে যাও আমি দেশে দেশে ঘুরবো হয়তো কোনোদিন তোমার রাজ্যেও চলে আসব। আচ্ছা ঠিক আছে তবে জানো আমি তোমার কাছে খুবই কৃতজ্ঞ দুজনে বিদায় জানাল আর রাজা চলল রাস্তা দিয়ে রাজার আগে মহলে পৌঁছে গেল সে স্বাভাবিক পোশাক পরে তার প্রিয়তম রাজার সঙ্গে দেখা করতে গেল রাজা যখন প্রাসাদে ঢুকল রাজ্যের তখন সবাই খুবই দুশ্চিন্তায় ছিল তারা রাজার কাছে ছুটে এসে তাকে ঘিরে ধরল সে মহারাজ আপনি কোথায় ছিলেন আমরা এত দুশ্চিন্তায় ছিলাম একবারও তাকালো না সে ভাবলো রানী বিশ্বাসঘাতকতা করেছে সে তার ছোট চুলের দিকেও লক্ষ্য করলো না ও আমার সঙ্গে এরকম করল কি করে একমাত্র নারী যাকে আমি ভালোবাসি আর সেই আমাকে উদ্ধার করতে এলো না রানী তার রাজার সাথে কথা বলার চেষ্টা করলো। কিন্তু রাজা তাকে পুরো পুরি গেল। খুব দুঃখ কিন্তু একটা বুদ্ধি বের করলো সে। পরের রাজা যখন রাজসভায় বসে আছে মন মরা হয়ে সে কোথায় যেন একটা পরিচিত সুর শুনতে পেল এই সুর কে বাজাচ্ছে আমি এটা কোথায় যেন শুনেছি আমি বাজাচ্ছি হে মহান রাজা আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি তোমাকে দেখে আমি খুব খুশি হয়েছি কিন্তু আচ্ছা এখন কি মনে করে এখানে এসেছো আসলে আপনি বলেছিলেন যে আমাকে পুরস্কার দেবেন আমি সেই পুরস্কার নিতে এসেছি অবশ্যই দেব বালক বলো তুমি কি চাও সোনা ধন তার কালো আলখাল্লা খুলে ফেলে ব্রায়ানকে নিজের পরিচয় দেয় সে অবাক হয়ে যায় আর খুব লজ্জাও পায় আমার কেন বলনি যে তুমি ছিলে তুমি আমাকে উদ্ধার করেছো আমি যে কি খুশি আমি তোমায় খুব ভালোবাসি আর আমিও খুব ভালোবাসি মনে রেখো যখনই তুমি বিপদে পড়বে আমি তোমার পাশে থাকবো